আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আল্লাহ সুতাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী আমরা সুরত উন্নসার এগারো নম্বর আয়াতের আলোচনা করছি আলোচনা করছি যেখানে আল্লাহ সুতির সম্পর্কে বলেছেন গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে আয়াত কোন উপলক্ষে নাজিল হয়েছে তার মধ্যে আমরা এক হৃদয় বিদার অবতারণা করেছিলাম আপনারা হয়তো অনেকে কেঁদেছেন আমরাও কেঁদেছি ঘটনাটা ছিল এরকম রবি শাহাদেব তিনি শহীদ হয়েছিলেন অহুদের যুদ্ধে ওনার শাহাদাতের পরে ওনার ভাই সম্পূর্ণ মালামাল নিয়ে যায় রবি দুটো এটি মেয়ে রেখে যান আর স্ত্রীকে রেখে যান তাদেরকে কোনো কিছু দেয় নাই এমতো অবস্থাতে সাদেবনে রবির স্ত্রী রসুল্লাহ সঙ্গে কাছে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হিসেবে এতেকাল করেছেন আর সের ভাই শাহনে রবির সব মালামাল নিয়ে নিয়েছে এতিমদের কোন মালামাল নেই এতিমদের মাল না থাকলে আমি তাদের বিয়ে সাদী কিভাবে দিব দেখেন কত ব্যাপারে ফয়সালা করবেন সাদের ভাই সব মাল নিয়ে গেছে আল্লাহ নিশ্চয় এটা সহ্য করবেন না দেখেন দুনিয়াতে যা কিছু ঘটে এর আগেই তো আল্লাহ রবাহ আলমিন জানেন আল্লাহর কাছে আগেই খবর হয়ে যায় কোন মহিলা এসে কোন সময় আল্লাহনবীর কাছে কি কমপ্লেন করে আল্লাহ তারা জানেন তিনি এই বিপদে পড়ে এটি মেয়েদেরকে নিয়ে এসেছেন আল্লাহর মায়া হয়েছে আল্লাহ দয়া হয়েছে যেহেতু কোনো ছেলে রেখে যান না এই জন্য দুই মেয়ে দুই মেয়ে তাহলে পাবে হলো তিন ভাগের দুই ভাগ আর আট ভাগের এক ভাগ পাবে হলো তার স্ত্রী এটা আল্লাহ নবী বলেছেন আর এরপরে যা বাকি থাকে এটা ভাই পাবে যেহেতু আর কেউ নাই ভাই দেখেন হান্ড্রেড পার্ট নিয়ে গেছিল এটা কত বড় জুলুম আল্লাহ সুবাহা দিয়েছেন ফয়সালা আল্লাহ শুরু করেছেন তো এইভাবে আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছেন নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ দিলেন সা উট করে ফেললেন দেখেন জমিনে যা কিছু ঘটে আল্লাহ রবাহ আলমিনের খবর থাকে আল্লাহ রব আলমিন জানেন কখন কি করতে হবে কখন কোন দিতে হবে আল্লাহর বান্ধা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে আর শহীদের ভাই সব মালামাল নিয়ে গিয়েছে মেয়েদেরকে করেছে। করেছে আর বিধবা স্ত্রীকে সহ্য করেন আয়াত কে নাজিল করে দিয়েছেন আর নাজিল করে দিয়ে বলেছেন দুই মেয়ে কে তিন ভাগের দুই ভাগ দিতে হবে আর স্ত্রীকে আট ভাগের এক ভাগ দিতে হবে এরপরে সামান্য যা থাকবে সেটা তোমার পরিপূর্ণ মালামাল নিয়ে গিয়েছিল এটা জুলম হয়েছে এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল আলহাল্লাম সাদেব নুর রবির ভাইয়ের কাছে আয়াত সহকারে পাঠালেন আল্লাহ নবীর নিয়ম ছিল যখনই কোরআনের কোন হয়ে যেত সাথে সাথে ইচ্ছাই হোক অন ইচ্ছাই হোক মানতেই হবে আল্লাহর আর হুকুম তখন রবির ভাই দুই ভাতিজিকে তিন দুই ভাগ সম্পদ দিয়ে দিয়েছেন ভাবি তার ভাইয়ের স্ত্রী যিনি বিধবা ওনাকে দিয়েছেন হলো আট ভাগের এক ভাগ বাকি অংশ নিজে নিয়েছেন এবং আল্লাহর আর এরপরে আল্লাহ কিভাবে বলছেন প্রত্যেক ছেলে মেয়ের দ্বিগুণ পাবে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে हिसेब कर दे छह भाग कर ले चार भाग और दू भाग छो নিয়ম আমরা অনেকে আল্লাহর সঙ্গে পাল্লা দিই আল্লাহ থেকে একটু বেশি বুঝি আর বুদ্ধিজীবী হয়ে আমরা তো নিজেদের বিবেক বুদ্ধি সব খোয়াই ফেলছি এখন বলি এটা আহ এটা জানলো গোড ইস ठगान ठग् तो चिंता करेंगे महिला हाई क्यों बने डबल पा दुनिया আপনি যদি এখন বলেন একজন পিয়নের বেতন হবে আপনার পাঁচ হাজার টাকা আর একজন মন্ত্রীর বেতন হবে পঞ্চাশ হাজার টাকা এই নিয়ম আমি মানি না পিয়নের বেতন নিজেও তো মানবেন না নিজেও তো এই নিয়ম মানেন না রেসপন্সিবিলিটির সাথে আপনার পয়সা আসে রেসপন্সিবিলিটির সাথে এমন হতে পারে যে মন্ত্রী কোনো কাজ করে না খালি সিগনেচারই করে প্রিন্সিপালের বেতন যদি সাধারণ শিক্ষকের সমান হয় তাহলে কোনো প্রিন্সিপাল আপনি কোনো জায়গায় পাবেন পাবেন না হয়তো পারে। সেটা আলাদা কিন্তু যেহেতু ভাইকে ছেলেকে রেসপন্সিবিলিটি ডবলেরও বেশি দিয়েছেন কিন্তু সম্পাদ দেওয়ার ক্ষেত্রে তাকে ডাবল দিয়েছেন আপনি হিসাব করলে দেখবেন যে এমনকি এই ছেলেটা ঠগলো মেয়েরছে। कारण मे सम्पत्ति कारो जन खरच करते ना मन कर एक ब्यक्ति से मे रेखे मारा गल सम्पत्तर मूल दाम हो तीन लाख टाइम तीन लाख टेबर स्थावर अस्थावर सम्पत्ति सब मिले तीन लाख टा दाम এই তিন লাখ টাকা দামের মধ্যে আপনি ভাগ ঘটনা এখন করবেন মিসলু এক পাবে তার ডবল পাবে ছেলে এবং মেয়ের মধ্যে বন্টন করলে ওয়ান লাখ টাকা মেয়ে পাবে টু লাখ টাকা হলো ছেলে পাবে কিন্তু দেখেন এখন বোনের বিয়ে হবে মনে করেন সে দুই লাখ পাইছিল বোন সে এক লাখ পাইছিল এটা যে ব্যাংকে রাখছে এটা আর সে উঠাই না কিন্তু ভাই এখন বেচারা দায়িত্ব তার উপরে কি করেছে বোনের বিয়ে দিতে হবে এখন বোনের বিয়ে দিতে গিয়ে দেখা গেল যে তার মেহমানদারি করতে এইটা করতে সেইটা করতে তার এক লাখ টাকা খরচ হয়ে গেল দুই লাখের মধ্যে এক লাখ চলে করলো বেটা করবে কি কিছু করার নাই এরপর সে নিজেও তো ছেলে বিয়ে করতে হবে এখন ছেলে যেহেতু নিজে বিয়ে করতে হবে এখন বিয়ে করতে হলে তো মহরানা দেওয়া লাগবে ঠিক না মনে করেন যে সে মহারণা আরো পঞ্চাশ হাজার টাকার মহারণা দিল নিজের বিয়ে তো একটু কম করেই দিল নিজের বিয়ে যেহেতু একটু কম করে দিতে দেখা গেল তার খরচ হয়ে গেল আর বোনের বিয়ের জন্য তো একটু বড় সড়ো করে দিতে হয় এজন্য জন্য এক লাখ খরচ হয়ে শেষ সে পাইছিল দুই লাখ কিন্তু এক লাখ পঁচাত্তর কিন্তু তার শেষ থাকলো কত মাত্র পঁচিশ হাজার অথচ বোন আল্লাহ তাকে আমাদের আমরা তো কামাই করি গাধার মতন খাটি এরপর আবার সব ফ্যামিলি পিছনে খরচ করে বেলি। তারা যা ইনকাম করে এটা তারা রেখে দেয় এটা তাদের খুশি হইলে আমাদের দিলো না হইলে না দিলো এমন অবস্থা হয়ে যায় তার নিজের জন্য ব্যয় করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই বিরতির পরে এই আলোচনাটাকে আমরা কন্টিনিউ করবো টেলিভিশনের পর্দার সামনে আপনারা থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল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 जार्ध्यमान बोझा सहज इ बुनियादी शिक्षा तार साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांगे इसी तुमरा सहज पंथा अवलम्बन करो कठिन करो ना सुब निराश करो ना सही बुखारी प्रथम खंड इलम अ संख्या उन सत्तर কার মাধ্যমে ওহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যেই জন্য ব্যবহার করছি সেজন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর कैम छह असल्लम कथा हादिसर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस দুই লাখ বোন পেয়েছে এক লাখ আমি কথা বলেছিলাম বোন তো ভাইয়ের সংসারেই আছে এখন বোনের বিয়ে হবে মনে করেন সে দুই লাখ পেয়েছিল বোন এক লাখ পাইছিল এটা যে ব্যাংকে রাখছে সে উঠাই না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 আরো পঞ্চাশ হাজার টাকার মহারানা দিল যেহেতু করল না খালি আগ করে বউ বাড়ি নিয়ে এসলো তাতে খরচ হয়ে গেল আরো পঁচিশ হাজার তো পঁচাত্তর হাজার এখানে খরচ হয়েছে নিজের বিয়ের জন্য আর বোনের বিয়ের জন্য তো একটু বড় করে দিতে হয় এজন্য জন্য লাখ খরচ হয়ে সে পাইছিল দুই লাখ কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার পঁচিশ হাজার ব্যালেন্স এই জন্য অনেক সময় আমাদের ওয়াইফরা তারা আমাদের থেকে বেশি ধনী তাদের সেভিংস আমাদের থেকে বেশি থাকে কারণ আমরা তো কামাই করি গাধার মতন খাটি এরপর আবার সব ফ্যামিলির পিছনে খরচ করে বেলি। फी अवश्य बेइनसाफी कर बापर सम्पत्ति पाए দুই জায়গা থেকে ডাবল পাইলো কিন্তু দায়িত্ব তার কিছু নাই যদি আল্লাহ ছেলেকে এবং সমান দেয়া হলো তাদের এবং তারা পয়সা খরচ করে না আমার পয়সা সব খরচ করে ফেলতে হয় সে আপত্তিও কিন্তু আসত আল্লাহ সব এটা খুব ভালো করে জানেন এখন একটা কোয়েশ্চেন কোন দেশে সরকারি নিয়ম হয়ে গেছে সমান দিতে হবে এই ক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে আপনি মারা যাওয়ার আগে আপনার সন্তানদেরকে অসিয়াত করে যাবেন কি ওসিয়াত করে যাবেন যে আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি আল্লাহর কিতাব এবং এটা সুনীন হবে আমি ওই সংসদের বন্টন চাই না এই আছে আপনার যদি আপনি মনে করেন এটা অসুবিধা হতে পারে আপনি সলিসিটার দিয়ে আপনি উকিল দিয়ে ব্যারিস্টার দিয়ে আপনি উইল লেখিয়ে যাবেন যে আফটার আই উইল ডাই মাই প্রপার্টি মাই এভরিথিং will be distributed according to the Islamic inheritance law in the light of Quran and Sunnah. but take a solicitor is only up not at a date because legal is allowed the after I die my property my money my everything my leftover will be distributed according to Islamic Sharia inheritance law it up not the news of the reactivation to tell us I've been upon এদিক থেকে ফুরুদুরু করে খাওয়া হবে নষ্ট করা হবে দ্য এই এজন্য আপনি নিজে ছেলে মেয়েদেরকে করে যাবেন আর যদি মনে করেন ছেলে কথা শুনবে না। তখন আপনি সলিসিটার দিয়ে যে কোনো লয়ার দিয়ে আপনি এরকম উইল আপনার অসিয়ত নামা আপনি লেখায় যাবেন যে এইভাবে হবে সেজন্য আমি জানি আপনারা অনেকে আয়ুব খানের লর কথা বলবেন অমুক খানের লর কথা বলবেন তমুক খানের লর কথা বলবেন আপনি না। আপনি মেয়েদেরকে ফ্যামিলি ফ্যামিলিকে সবাইকে ও করবেন আল্লাহর নিয়ম আমরা মানব আর আমরা যারা বোন আপনারা যেন লোভী না হয়ে যান আপনারা যেন মনে না করেন ও ভাই বোন সমান পাবে মানলে তো আমাদের লাভ হয় মাইনে ফেলি এমন ঠগা ঠকবেন জীবনে যে ঠগার কোনো মা বাপ থাকবে না ইয়ত্যা থাকবে না আল্লাহ যা দিচ্ছেন পরিপূর্ণ নেন আপনার তো দায়িত্ব নাই যেন মা বোনদেরকে বলবো আল্লাহর নিয়মের উপরে ভরসা রাখেন আল্লাহর নিয়মের উপরে আপনার আস্থা রাখেন আল্লাহ রবাহ আলমিন আপনাকে ঠগাইছেন না আপনি এটা ভালো করে বুঝে নিয়েন বরং বিভিন্ন জায়গায় আমরাও একটু ঠকে গেছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার মা বোনদের কোনো সময় ঠগান নাই সব এক জায়গায় করে আপনারা চিন্তা ভাবনা করলে এটা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমার বোনরা হয়েছেন আপনি বড় চাকরি করেন আপনি বোন ফলো দা রুল্লাহ আল্লাহ আপনারাও ওসিয়ত করে যাবেন। যে আমার ফ্যামিলিতে এইভাবে চলবে মনে করেন একজনে যেতে পারলো না হঠাৎ করে মানুষের মরণ হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন ধরনের অসুবিধায় মানুষ মারা যায় তখন আপনারা যারা ওয়ারিস থাকবেন আপনারাও কোনো অবস্থাতে আল্লাহর এই নিয়মের বাহিরে যাবেন না যাবেন না যাবেন না ভালো আইডিয়া হল যখন কেউ মারা যায় তখন মারা যাওয়ার পরে ওয়ারিস যারা থাকে তাদের মধ্যে সম্পত্তিকে ক্লিয়ার কাট করে বন্টন করে লিখিত রাখা মিরাসের আপনার উত্তরাধিকার এই নিয়মের একটা অঙ্ক আছে এটাকে মুনাশাখা বলে মুনাশাখা হলো ওই জিনিস মনে করেন প্রথমে দাদা মারা গিয়েছিল কিন্তু বাপচা সাদের মধ্যে সম্পত্তি বন্টন করা হয় নাই स्टेजे अनेक लोक जन मारा गेशन चार जनारेशन पांच जेनारेशन पर खबर हम तो बंटन करी नाई तो संख्या से कमप्लीकेशन बढ़ते ওইটাকে মুনাশাখা বলা হয় একদম টপ থেকে একটা করে হিসাব করে করে করে করে করে করে করে করে করে করে নিয়ে আসতে হয় এবং শেষে আসে এখন যারা আল আহিয়া ওমিনোম যারা বেঁচে আছে তারা কে কত পাবে এটা হিসাবেরও একটা নিয়ম আছে যেটা অঙ্ক করে করে করে করে করে করে করে করে করে মেলানো যায় কে আট ভাগের এক ভাগ পাবে কে ছয় ভাগের এক ভাগ পাবে কে চার ভাগের এক ভাগ পাবে কে দুই ভাগের এক ভাগ পাবে কে টু থার্ড পাবে কে কি পাবে না পাবে কে আসাবুল হবে কে আসাবা হবে হবে। এরপরে কার আবার হ্রদ হবে একাধিকবার কে পাবে কে আবার মাহজুব হয়ে যাবে আউলের মশালা কি হবে এরকম বিরাট এক শাস্ত্র আছে বেটার আইডিয়া হলো একজনের এতেকাল হয়ে যাওয়ার পরে ওয়ারিস যারা থাকেন তারা যেন ওই স্টেজটাকে শেষ করে ফেলেন এবং লিখিত ডকুমেন্ট রেখে দেন হ্যাঁ আপনি ভোগ করেন অথবা না করেন এটা ভিন্ন কথা আমরা অনেকে বাড়ি ঘর থেকে বের হয়ে আসি দূরে চলে যায় সেখানে আমরা গড়ে আর ফেরা হয় না বাড়িতে অনেকে এমন হয় আপনি ফেরেন না ফেরেন কিন্তু এই বিষয়টাকে ক্লিয়ার কাট করে রাখাটা ভালো কারণ আপনি না হয় ভালো মনের আছেন। আপনার ভাইদেরা খাইতেছে আপনি কিছু মনে করেন না কিন্তু আপনার ছেলেরা যদি সেটা আগ্রী না করে তখন এবং এটা রিটেন ডকুমেন্ট রাখাটাই ভালো হ্যাঁ আপনি ভোগ করেন অথবা না করেন অন্য কাউকে ভোগ করতে দেন কিন্তু মালিক আপনি এটা আমাদের করা উচিত আর আমরা অনেকেই জানি নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে এই সম্পত্তি ভাগ বা টারামারি হয় লাঠালাঠি হয় খুনো খুনি পর্যন্ত হয় না ধরি চলতে থাকে এটাকে কেন্দ্র করে এগুলো চান না এজন্য এই অঙ্ক এটা এমনকি আল্লাহর নবীর জন্য রেখে দেন না আল্লাহ সুবাহ নিজেই এটাকে তিনি সোর্ট আউট করেছেন নিজে এটাকে ফয়সলা দিয়ে দিয়েছেন আল্লাহ আসলে এটা করেছেন ছেলে আর অংশ যেমন আর নির্দিষ্ট অংশ দিয়ে দেওয়া এটা আল্লাহ যেহেতু সব জানেন যে বিপদাবদ হবে না দিলে আরে আল্লাহরের মধ্যে অনেক হেকমত রয়েছে অনেক উসাম রয়েছে সুবহান আল্লাহ আসুন আমরা আল্লাহর এইটাকেই মানি অন্য আমরা আজকের এপিসোড এখানে শেষ করছি আবারও কোরআন আয়োজনে আপনাদের সঙ্গে ইনশা আল্লাহিক দেখা হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত मर मुज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 সংসর্গে বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल कर डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगल है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 शांतर जन्लाम अवदान समाजे शांति प्रतिष्ठाएस प्रति बुधवार रे आठटा पुन सम्प्रचार सकाल सार